মাহমুদ ইবনু রাবি আল আনসারি রাজিয়াল্লাহ তাল্লান্ন হতে বর্ণিত তিনি বলেন ইতবান ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহনু তাঁর নিজের গোত্রের ইমামত করতেন তিনি ছিলেন অন্ধ একদা তিনি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল কখনো কখনো ঘোর অন্ধকার ও বর্ষণ প্রবাহিত হয় অথচ আমি একজন অন্ধ ব্যক্তি হে আল্লাহ রসুল আপনি আমার ঘরে কোনো এক স্থানে সালাত আদায় করুন যে স্থানটিকে আমি সালাতের স্থান হিসেবে নির্ধারিত করব। অতপর আল্লাহ রসুল সাল্লু আল্লাম তাঁর ঘরে এলেন এবং বললেন আমার সালাত আদায়ের জন্য কোন জায়গাটি তুমি ভালো মনে করো তিনি ইঙ্গিত করে ঘরের জায়গা দেখিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম সে স্থানে সালাত আদায় করলেন